सकाल साढ़े नशे टी बांगला है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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটি আদর্শ পরিবার গঠনের মধ্য দিয়ে সুন্দর শান্তির সমাজ কায়ম করতে চাই সুন্দর একটি পৃথিবীর জন্য আদর্শ সমাজ গঠনের বিকল্প নেই আদর্শ সমাজ গঠন করতে হলে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পর্ব সমাজের গুরুত্বপূর্ণ যেই স্তর সেটা হল পরিবার সুন্দর পরিবার গঠনের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে পরিবার যদি সুন্দর না হয় পরিবার যদি বিশৃঙ্খল হয় পরিবারের মধ্যে যদি সুখ শান্তি সমৃদ্ধি না থাকে তাহলে কোনোদিনও একটি সুন্দর সমাজ বিনির্মিত হতে পারে না সুপ্রিয় দর্শক মন্ডলী কোরআনে পাক এবং কোরআনের ধারক আল্লাহ নবী বিশ্ব মানবতার মুক্তির মহাদুদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম এই পৃথিবীতে সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে এবং জাহেলি সমাজকে ভেঙে শান্তির সমাজ গড়ে তুলতে মানুষের পরস্পর যে সকল সম্পর্কগুলোর উপর তিনি তাকিদ দিয়েছেন গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হল আলাকাতুল আরহান তথা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক সেই সম্পর্কের সূত্র ধরে আমরা আলোচনায় আমরা জেনেছি দেখেছি যে একটি সুন্দর পরিবার গঠন করার মাধ্যমেই আসলে সর্বপ্রথম এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সম্পর্কগুলো রয়েছে আত্মীয়তার যে বন্ধন সেই বন্ধনগুলো সুন্দরভাবে গড়ে উঠতে পারে রক্তের সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক তো হল পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক এই পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক এর মাধ্যমেই একটি সুন্দর পরিবার গড়ে উঠতে পারে আর সেই সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব আর কর্তব্য যখন পালিত হবে তখন সন্তান তাদের পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে সক্ষম হবে পিতামাতা যদি সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে ব্যর্থ হয় পিতামাতারা যদি তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা না দেয় পিতামাতারা যদি তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে না তুলে তাহলে কখনোই কোনো সন্তান তার পিতা মাতার প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করতে সক্ষম হবে না এই জন্য গোটা পরিবার ব্যবস্থাই নির্ভর করতেছে পিতামাতা তাদের সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করছে কিনা এই বিষয়টার উপর পিতামাতা তাদের সন্তানের উপর তাদের সন্তানদের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করা এই বিষয়টির পূর্বেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে সেটা হলো পিতামাতা একে অপরের প্রতি অর্থাৎ পরিবারের যে প্রধান দুই ব্যক্তি স্বামী এবং স্ত্রী জৌজ এবং জৌজা হাজব্যান্ড এবং ওয়াইফ তারা পরস্পর তাদের প্রতি তাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্য তারা পালন করছে কিনা তাদের এই কর্তব্য পালনের উপরেই আসলে নির্ভর করবে আগামী দিনে একটি সুন্দর পরিবার গড়ে ওঠা দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করবো তার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সেটা হলো একজন স্ত্রীর উপর তার স্বামীর কি অধিকার রয়েছে আল্লাহ পাক রব্লা আলমিন স্ত্রীদের উপর স্বামীদের গুরুত্বপূর্ণ কিছু অধিকার রেখে দিয়েছেন কোরআনে পাকের সুরত নিসার মধ্যে স্পষ্ট বিঘোষিত হয়েছে আর বিমা রিজা আলা আলিস আল্লাহ বলছেন আর রিজা আলবামুন আলানিসা অর্থাৎ পুরুষরা নারীদের উপর তারা তাদের কর্তৃত্ব করবে পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল্লাহ আলমীন অর্পণ করেছেন পুরুষরা হল নারীদের দায়িত্বশীল কেন কোরআনে পাখের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন তার কারণ উল্লেখ করে দিয়েছেন বিমা ফদ আলাহ আদম আলা তার প্রধান কারণ হলো যে এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের সিস্টেম আল্লাহ রব্বুল্লাহ আলমিন পুরুষকে নারীর দায়িত্বশীল করে দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টিগতভাবে যেখানে যার অবস্থা নির্ধারণ করেছেন সেটাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে তার সৃষ্টির জন্যে বন্টন এবং সিদ্ধান্ত আল্লাহ সে সিদ্ধান্ত ভায়োলেট করার সুযোগ কোনো দিন মানুষের হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এভাবেই নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন অবিমা আং ফুমিন আমলহিম দ্বিতীয় আরেকটি কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন যে পুরুষরা কেন নারীদের উপর কর্তৃত্ব করবে তার অন্যতম আরেকটি কারণ আল্লাহ বলছেন যেহেতু পুরুষরা নারীদের তাদের ভরণ দায় দায়িত্ব বহন করে পুরুষদের উপর নারীকে পরিচালনা করার দায়িত্ব এবং এই কারণেই পরিচালনা করতে গেলে তার অর্থনৈতিক যে ব্যয়ভার সেটাকে বহন করতে হয় আর সেই বহনের দায়িত্ব আল্লাহ রব্বর আলমিন পুরুষের স্কন্ধ অর্পণ করেছেন এই কারণেই আল্লাহ বলছেন যে পুরুষ নারীর কর্তৃত্ব করবে সংসার জীবনে একটি পরিবার অনেকগুলো সদস্যের সমন্বয় এবং যেখানে অনেকগুলো মানুষ কাজ করবে একটা টিম কাজ করবে সেখানে সেই টিম দলবদ্ধ সম্মিলিত মানুষের একটি দল পরিচালিত হতে হলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিশীলিতভাবে যদি পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই সেখানে সেই টিম এবং সেই দলকে পরিচালনা করার জন্য একজন লিডারের প্রয়োজন অন্যথায় দলবদ্ধভাবে কিছু মানুষ একসঙ্গে কোনো দিনও চলতে পারে না কাজী এজন্য ইসলামের সিদ্ধান্ত আল্লাহর কোরআনের সিদ্ধান্ত হলো এই স্বামী স্ত্রী সন্তান বাবা মা সকলে মিলে যেই সুন্দর একটি সম্মিলিত পরিসর গড়ে উঠবে সেই পরিসরের সিদ্ধান্তের কর্তৃত্বের যেই অধিক আসন সেই আসনে উপবিষ্ট হবে স্বামী কাজেই এই কারণে স্বামীর সর্বপ্রথম অধিকার হল তার স্ত্রীর উপর আ ফি মাসিয়াল অর্থাৎ স্বামী স্ত্রীকে যে সকল আদেশ দিবে সেই সকল আদেশ নিষেধের ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা এটা হলো স্ত্রীর করণীয় এবং কর্তব্য তবে এখানে ক্ষেত্রে শর্ত রয়েছে শর্ত হল এই যে আল্লাহর হুকুম লঙ্ঘন করার যদি কোনো নির্দেশ দেয় তাহলে সে নির্দেশ পালন করা যাবে না এটা ইসলামের পুরানের মধ্যে এবং ইসলামের মধ্যে এটি একটি বিধিবদ্ধ এবং সর্বক্ষেত্রে প্রযোজ্য একটি মৌলিক নীতি সেটা হলো এই মখলুক ফিমা আসিয়া খালেদ স্রষ্টার বিধান লঙ্ঘন করে কোনো সৃষ্টির আনুগত্য চলবে না পিতামাতার মাতার ক্ষেত্রেও একই কথা বাবা মার কথা সন্তান মানতে বাধ্য কিন্তু কা ফালে আতুতি আহমা তোমার পিতা মাতাও যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলে আল্লাহর সাথে শরিক করতে বলে ফালা আতুতি আহোমা তাহলে তুমি পিতা মাতার এই আদেশ তুমি মান্য করতে পারবে না বরং তোমাকে আল্লাহর বাধ্য থাকতে হবে আল্লাহ রব্বুল আলমের আনুগত্য তোমাকে বজায় রাখতে হবে হ্যাঁ পিতা মাতার সঙ্গে ভিন্ন সাবজেক্ট কিন্তু আল্লাহর বাধ্য থাকা এটা নিঃস্বার্থভাবেই সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় অব্যাহত এবং বজায় রাখতে হবে তাহলে স্ত্রীর উপর স্বামীর প্রথম যে অধিকার সেটা হল যে স্বামীর আনুগত্য করতে হবে তবে একতরফাভাবে স্ত্রীর উপর যে কোনো রকমের বিধিনিষেধ চাপিয়ে দিবে এখানে ব্যাপারটি কিন্তু এরকম নয় কারণ আরেকটি শর্তের দ্বারা শর্ত সেটা হল আসে তাদের